সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল প্রিয় দর্শক বৃন্দ আজকের এই অধিবেশনে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব বিষয়টি বিশেষ করে যারা দাম্পত্য জীবন শুরু করেছেন এবং দাম্পত্য জীবনের যে ফলাফল ভোগ করতে চান তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুনেছি আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তিনি হাদিসে বলেন ইনসানু ইনকাত যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার জীবদশায় যতগুলি আমল যতগুলি সৎকর্ম সে করত কর্মগুলি বন্ধ হয়ে যায় এ কর্মের বিনিময়ে সে আর কোনো প্রতিদান অব্যাহত তার থাকে না সবগুলি বন্ধ হয়ে যায় অর্থাৎ জীবিত অবস্থায় সে সলা তদাই করত এ সলাতের সে সাবৃত কিন্তু যখন মৃত্যু ঘটে সালাদ বন্ধ হয়ে যায় সালাতের সোয়াব বন্ধ হয়ে যায় জীবিত অবস্থায় সিয়াম পালন করত যখনই মৃত্যু ঘটে শ্যাম বন্ধ হয়ে যায় শ্যামের সোয়াব বন্ধ হয়ে যায় এমনিভাবে জীবিত অবস্থায় যতগুলি কাজ করে মানুষ মৃত্যু ঘটলে সাথে সাথে সেই কাজগুলি বন্ধ হয়ে যায় এবং তার সোয়াবগুলিও বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি বা তিন শ্রেণীর কাজ মৃত্যুর পরেও জীবদ্দশায় সেগুলি করেছে মৃত্যু ঘটলেও এর পরেও সে কাজগুলির সোয়াব সে পেতে থাকে সদকাতিন একটি কাজ হল জীবদ্দশায় সে যদি কোনো সদকা করে গেছে যে সদকাটি হল জারিয়া মানে চলমান প্রবাহমান সেই সদকা জীবদ্দশায় করেছে মৃত্যু তার ঘটলেও সদকাটি বন্ধ হয়ে যায়নি সদকা চলমান রয়েছে এখনো দ্বিতীয় বিষয় হল আওয়ফা আবিহ জীবদ্দশায় তার এমন জ্ঞান গরিমার তিনি মালিক ছিলেন বা এমন তার জ্ঞান গরিমা ছিল যে জ্ঞান গরিমা মৃত্যুর পরেও সেটা দিয়ে মানুষ উপকৃত হচ্ছে তাহলে এর সব সেই ব্যক্তি মৃত্যুর পরেও পেতে থাকবেন তৃতীয় বিষয় হল আও ওয়ালাদিন মৃত্যুর পরে মৃত্যুর পূর্বে তিনি এমন এক সৎ সন্তান রেখে গেছেন যেই সৎ সন্তান তার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে তাহলে মৃত্যুর পরেও তিনি সেই সৎ সন্তানের দোয়া এর সয়াব মৃত্যুর পরেও কবরে বসে পেতে থাকবেন প্রিয় বন্ধুরা আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হল প্রতিটি পিতা মাতার বক ভরা আশা আকাঙ্ক্ষা যে তার সন্তান যেন হয় সৎ তার সন্তান যেন হয় আদর্শবান এবং সন্তান যেন মৃত্যুর পরেও পিতামাতাকে উপকৃত করে এমন এই প্রতিটি পিতামাতার বুক ভরা আশা আকাঙ্ক্ষা কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন বা হয় রই। কয়জন আমরা এমন সন্তান গড়তে পেরেছি কয়জন আমাদের এমন সন্তান রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছি যে আমার পরে আমার সন্তান আমার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে বা সে সৎকর্ম করে এর প্রতিদান আমি পেতে থাকি এমন বা কয়জনই রয়েছি বা এই সৌভাগ্য লাভ করতে পেরেছি সমস্যা কোথায় এর কারণ কি সন্তানের বাবা হলাম সবাই সন্তানের মা হলাম সবাই কিন্তু আদর্শ সন্তান রেখে যেতে পারলাম না এর কারণ কোথায় এর কারণ যদি আমরা জিজ্ঞাসা করতে যাই এ সমস্যা যদি চিহ্নিত করতে যাই তাহলে একটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে এই সন্তানদেরকে প্রতিপালনে আমরা যথাযথভাবে ভূমিকা রাখতে পারিনি সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ার জন্য যে পদক্ষেপগুলি প্রয়োজন সেই পদক্ষেপগুলি আমরা নিতে পারিনি যার কারণে আজকে আমরা সন্তানের বাবা মা হওয়া সত্ত্বেও সেই সন্তানকে আদর্শ হিসাবে গড়ে উঠতে পারিনি সন্তানকে রেখে গেছি এই সন্তান থেকে আমরা জীবদ্দশায় বা মৃত্যুর পরেও কোনো উপকৃত হতে পারছি না বরং অনেকেই দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত যে আমাদের সন্তান হাতছাড়া হয়ে যাচ্ছে সন্তান হয়ে যাচ্ছে দুর্নীতিবাজ সন্তান হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত সন্তান হয়ে যাচ্ছে দুশ্চরিত্রের যেন এক কলঙ্ক সন্তান আজকে এই সমস্যায় অধিকাংশ অভিভাবক যেন আমরা ভুগছি প্রিয় ভাইয়ের আমার এই সমস্যা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে যেন সন্তান আদর্শ হয় সেই পদক্ষেপেই আমাদেরকে গ্রহণ করতে হবে আজকের এই অধিবেশনে আমরা আদর্শ সন্তান গড়ায় একজন অভিভাবকের ভূমিকা কি হতে পারে কিভাবে আমরা আদর্শ সন্তান প্রতিপালন করতে পারব সে বিষয় নিয়েই আমরা আজকের এই অধিবেশনে একটু আলোচনায় আসি কোরআন আদিসের আলোকে আমরা যেন আমাদের সন্তানগুলিকে আদর্শ সন্তান হিসেবে গড়তে পারি যেই সন্তান হবে পৃথিবীর বুকে আমার জীবদ্দশায় বা আমার মৃত্যুর পরেও সমাজের একটি আদর্শের প্রতীক হবে মানুষ তার মাঝে শুধু কল্যাণের বিষয়ে পাবে মানুষ গোটা সমাজ ও দেশ ও জাতি তারা উপকৃত হবে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এমনই পদক্ষেপ যেন আমরা গ্রহণ করতে পারি আমরা যদি আমাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে বলবো যে আমাদের তিনটি পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনটি পদক্ষেপের প্রথম পদক্ষেপ হলো দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বেই এ প্রথম পদক্ষেপ তারপর দ্বিতীয় পদক্ষেপ হলো দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বেও হতে পারে এবং দাম্পত্য জীবন শুরু হওয়ার পরেও তৃতীয় পদক্ষেপ হলো দাম্পত্য জীবনের পরে যে আমরা সন্তান লাভ করব সেই সন্তান লাভ করার পরে সন্তান জন্ম লাভ করার পরে এ তৃতীয় পদক্ষেপ এই তিনটি পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা আশা করব ইনশা আল্লাহ এই দাম্পত্য জীবন বা এই পরিবার ইহকালী পৃথিবীতে একটি সুখী পরিবার একটি শান্ত শান্তশৃঙ্খলার পরিবার একটি শান্ত শৃঙ্খলা ও নিরাপদে জীবনযাপনের পরিবার হবে এবং পরকালেও এ পরিবারের সন্তানদের দিয়ে পিতামাতা তারা মৃত্যুর পরেও উপকৃত হবেন সর্বপ্রথম পদক্ষেপ যেটি সেই পদক্ষেপ হলো আদর্শ সন্তান গড়ার জন্যে সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি হলো অখতিয়ারু আউজা আস আলেহা অর্থাৎ আদর্শ সন্তানের জন্য আদর্শ মা সংগ্রহ করতে হবে এ প্রসঙ্গে আমরা ও করিসেও একাধিক নির্দেশনা পেয়ে থাকি জনে তাড়ি তিনি তার সন্তানদেরকে বলতেছেন যে হে আমার প্রিয় বৎস জেনে রাখো আমি তোমাদের প্রতি সদাচরণ করেছি তোমাদের জন্ম লাভের পূর্বেই তাই তোমরা আজকে আমার আদর্শ সন্তান হয়েছ আমার সুন্দর আনুগত্যশীল সন্তান হয়েছ কারণ এর পদক্ষেপ আমি গ্রহণ করেছি তোমাদের জন্মের পূর্বে সন্তানের আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন বাবা কিভাবে আপনি আমাদের জন্মের পূর্বে আপনি আমাদের জন্য উত্তম আদর্শবান হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন কিভাবে? বললেন যে বাবা আমি তোমাদের জন্য যাতে তোমরা আদর্শবান হও এই জন্য আমি একটি আদর্শবান তোমাদের জন্য আদর্শ মা সংগ্রহ করেছি তাই সে আদর্শ মায়ের সন্তান হিসাবে তোমরা আদর্শ সন্তানেই হিসাবে জন্ম লাভ এবং আদর্শ সন্তান হয়েছ কবি বলছেন ঘোরানো যাবে তখন এই যেন এই মা এর মাধ্যমে একটি জাতি ঘোরানো হবে প্রিয় দর্শক আসুন আমরা এখন একটি স্বল্প বিরতিতে যাবো আসসালাম আলাইকুম ওর सत्यारमिन तर जीवन समय व्यवहार भी क्या कर दुनिया भी किसी दाय दायित्व पालन कर সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी पर আলহামদুলিল্লাহ করতে হবে প্রথম পদক্ষেপ হলো সন্তান যেন আদর্শবান হয় এজন্য গ্রহণ করতে হবে একটি আদর্শ মা কারণ আদর্শ মা এর সন্তানেরাই আদর্শবান হয় এ প্রসঙ্গে কবি বলছেন তৈরি করতে পারবে সেভাবে গড়ে নিতে পারবে আর মাকে যখন একটি পাঠশালার মতো গড়ানো যাবে আয়দাত্ত সাহবান তাহলে তুমি যেন একটি জাতি গোটা জাতিকে তুমি গড়তে পারলে গোটা জাতিকে তৈরি করতে পারলে সুতরাং আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে আদর্শবাণী হিসাবে করতে চাই আমার কর্তব্য হলো আমার দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য একটা আদর্শ মা গড়া আদর্শ মা তৈরি করা বা আদর্শ মা নির্বাচন করা বা আদর্শ মা গ্রহণ করা প্রিয় বন্ধুরা আসুন আমরা কিভাবে আদর্শ মা গ্রহণ করতে পারি আসলে কোন সন্দেহ নেই আজকে ইসলাম একটি জীবন আদর্শ। পৃথিবীর বুকে যে ইসলামী সত্যিকারী আদর্শ মানুষ তৈরি করে থাকে ইসলামের অনুসারীরাই কেবলমাত্র আদর্শবান হতে পারে আর যারা ইসলাম অনুসরণ করে না সে কখনো পূর্ণভাবে আদর্শবান হতে পারে না কোন দিকটা কোনো দিক তার মাঝে ত্রুটি তার মাঝে ঘাটতি থেকেই যায় তাই পরিপূর্ণ আদর্শবান হতে হলে একমাত্র ইসলামেরই অনুসারী হতে হয় এজন্য। একজন অভিভাবক তিনি যদি চান আদর্শ সন্তান করবেন তাহলে তার প্রথম যেটি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই পদক্ষেপ হলো আদর্শ সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করতে হবে তো একজন আদর্শ মা নির্বাচন করার জন্য আমাকে কি লক্ষ্য রাখতে হবে আমরা বিয়ের ক্ষেত্রে বলে থাকি অনেক সময় একটি হাদিস যেটি সহিউুল বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে রাসুল সাল্লাম বলেছেন যে চারটি বিষয় লক্ষ্য করে বিয়ে করতে হয় এরকমভাবে এই হাদিসটির ব্যাখ্যা দেওয়া হয় আসলে আমি মনে করি যে হাদিসটির এই ব্যাখ্যা এভাবে দেওয়া সঠিক নয় যে বিয়ের পূর্বে চারটি বিষয় লক্ষ্য করে বিয়ে করতে হবে এইভাবেই যদি বলে থাকি এবং বলি যদি এটাই শরীয়তের নির্দেশ বা ইসলামের নিয়ম যে চারটি বিষয় লক্ষ্য করে বিয়ে করতে হবে আমরা বলবো যে না আসলে এটি ভুল কথা বরং শরীয়তের নির্দেশ নিয়ম এটা নয় শরীয়তের নির্দেশ শরীয়তের নিয়ম হলো আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেন চারটি বিষয় লক্ষ্য করে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় এটা আল্লাহ রসুল সাল্লাম সেই সময়ের সমাজের অবস্থাটা তুলে ধরছেন যে সমাজের অবস্থা হলে এই চার বিষয় লক্ষ্য করে বিয়ে করা হয় এর অর্থ এই নয় যে বিয়ে করার জন্য চারটি বিষয় লক্ষ্য করতেই হবে এটা নির্দেশ নয় এটা হাদিসের কথা নয় হাদিসের কথা হলো যে সেই সময়ে সমাজের প্রচলন হলো চারটি বিষয় লক্ষ্য করে বিয়ে করা হয় মেয়ের সৌন্দর্য মেয়ের অর্থ মেয়ের বংশ এবং মেয়ের ধর্ম এই চারটি বিষয় লক্ষ্য করেই বিয়ে করা হয় কিন্তু ইসলামের যেটা নির্দেশ সেই নির্দেশ হলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় লক্ষ্য করে তারপরে বললেন ফাত তারই বা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম খুব কঠিন ভাবে বললেন যে তুমি দিনই বিষয়টাকেই নিয়ে প্রাধান্য দাও ফাঁস ফার বেদাচিদ্দিন সেই মেয়ের ধার্মিকতা বা ধর্মের বিষয়টাকেই তুমি প্রাধান্য দাও তারই বাঁচিয়ে দেখ তোমার হাত ধোলাই মলিন হোক অর্থাৎ যদি তুমি মেয়ের ধার্মিকতাকে ঠিক রাখতে না পারো এই বিষয়টাকে প্রাধান্য না দিতে পারো তাহলে তোমার হাত ধোলাই মলিন হবে অর্থাৎ তুমি যেন এক প্রকার ধ্বংস হবে কখনো তোমার এই দাম্পত্য জীবন শান্তিময় হওয়ার আশা করা যায় না প্রিয় বন্ধুরা আমার তাই আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়তে চাই তাহলে আমাদেরকে প্রথম পদক্ষেপ হলো আমাদেরকে নির্বাচন করতে হবে আদর্শ মা তাহলেই সে আদর্শ মায়ের আদর্শ সন্তান আমরা সহজেই পেতে পারি আদর্শমা এখানে এমন একটি যোগসূত্র রয়েছে শুধু আদর্শমা যদি না হয় তাহলে দেখা যাবে যে সেই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের মাঝেও একটা ভালো সম্পর্ক থাকবে না যখন ভালো সম্পর্ক স্বামী স্ত্রী উভয়ের মাঝে থাকবে না এরই একটা প্রভাব পড়বে সেই সন্তানদের মাঝে যার ফলে সেই সন্তান তার পিতামাতার মাতার ভালো সম্পর্ক রাখবে না তখন এই সে সন্তান আর কখনো আদর্শবান হবে না পিতামাতার বাধ্য আনুগত্য সন্তান হবে না হবে তারা পিতামাতার অবাধ্য কারণ মা যদি আদর্শবান না হয় স্বামী স্ত্রী উভয়ের মাঝে যদি ধরনের সম্পর্ক থাকে সাংঘর্ষিক সম্পর্ক থাকে এরই ওই জের হিসাবে এরই ওই প্রভাবে সেই সন্তানদের তার পিতামাতার সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক তৈরি হয়ে যায় একটা সাংঘর্ষিক সম্পর্ক গড়ে উঠে সুতরাং সন্তানকে আনুগত্যশীল করতে হলে সন্তানকে আদর্শ করতে হলে সর্বপ্রথমে নির্বাচন করতে হবে একজন আদর্শ মা যেই মায়ের সাথে তার বাবার অর্থাৎ মা স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যত গভীর হবে তাদের মাঝে যত আদর্শের জীবন জীবনযাপন হবে ততই এর প্রভাবে তাদের সন্তানেরাও আদর্শবান হবে আমরা এক্ষেত্রে আরেকটি বিষয় মনে করতে চাই বা বলে দিতে চাই সেটি হলে একজন মেয়ে আদর্শবান হওয়া বা স্বামীর আনুগত্যশীলা হওয়ার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যগুলির মধ্যে মেয়ের ধার্মিকতা ধার্মিকতার মধ্যে একটি অন্যতম বিষয় ইসলাম এমন একটি বিষয় ফরজ করে দিয়েছে সেটি সমাজকে শান্তি শৃঙ্খলা ময় রাখার জন্য তা পর্দা সেই পর্দার বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো মেয়ে তার মাঝে পর্দার ঘাটতি থেকে থাকে তাহলে মনে করতে হবে যে এই মেয়ে দ্বারা তার স্বামীর সাথে সম্পর্কের একটা ঘাটতি হওয়াটাই স্বাভাবিক কারণ যেই মেয়ে তার মাঝে পর্দার বা দিনের ঘাটতি রয়েছে থেকে তার ঘাটতি রয়েছে সেই মেয়ে যদি আল্লা রুগত্য শিলা না হয়ে থাকে তাহলে সেই মেয়ে তার স্বামীর আনুগত্য শিলা হওয়াও খুব কঠিন হয়ে যায় আর যেই মেয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আনুগত্য শিলা আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি তার পূর্ণ আনুগত্য রয়েছে সেই মেয়ে খুব সহজেই তার স্বামী যদি ভালো মানুষ হয় তার প্রতিও একটা আনুগত্যশীলা মেয়ে হয়ে যায় তার প্রতি তার একটা সুন্দর আনুগত্য এসে যায় আর যখন এই স্বামী স্ত্রী উভয়ের মাঝে একটি সুসম্পর্ক থাকবে স্ত্রী তার স্বামীর আনুগত্যশীলা হবে সেই স্ত্রী থেকে যে সন্তানেরা আসবে অটোমেটিকভাবে এই সন্তানেরা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আনুগত্যশীল হবে এবং তারা তাদের পিতামাতা তাদের আনুগত্যশীল হবে তাদের বাধ্য সন্তান হবে তাদের কখনো অবাধ্য সন্তান হবে না এই জন্য এক্ষেত্রে একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তান আদর্শবান হতে হলে বা আদর্শবান করতে হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন সর্বপ্রথমেই একজন আদর্শমা গ্রহণ করতে পারি প্রিয় দিনী ভাইরামার আসুন আমরা সন্তান আদর্শ করতে হলে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে বা তিনটি পদক্ষেপ সেই তিনটি পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ বলবো আমরা তা হলো আদর্শ মা গ্রহণ করতে হবে এখন আদর্শ মা গ্রহণ করার পরে আমরা সন্তান যেন আদর্শ হয় এজন্য আরো যেগুলি পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলি হলো আসলেই সবকিছুই হলো মহান সোহানাহুত এর হাতেই তাই আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছেও সন্তান যেন আদর্শবান হয় সেটি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা এই আবেদন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবসময় চাইতে হবে সেটি সন্তান জন্মের পরেও এবং জন্মের পূর্বেও আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইতে হবে যেমন আমরা যদি লক্ষ্য করি ইব্রাহিম আলাই তিনি যেমন ছিলেন আদর্শ পিতা তেমনি পেয়েছেন আদর্শ সন্তান ইসমাইল ইসহাফিমকেও পেয়েছেন আদর্শ সন্তান হিসাবে কারণ কি তিনি আল্লাহ রব্লা আলমিনের কাছে চেয়েছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রার্থনা করেছেন আদর্শ সন্তান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ইব্রাহিম আলিহিসু আসসালাম দোয়া করছেন আদর্শ সন্তান আমাকে দান করুন আল্লাহ রাবুল আলমিন আদর্শ সহনশীল ধৈর্যশীল সন্তানের আমি সুসংবাদ তাকে দিলাম প্রিয় বন্ধুরা আমরা জানছি যে আদর্শ মা গ্রহণ করলেই যে আবার সন্তান হয়ে যাবে তা সহজে নয় বরং এটা একটা প্লাস কিন্তু এর সাথে সাথে একজন বাবাকে বা আদর্শ সন্তানের অভিভাবকদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ রবুল্লাহ আলামিন সেই আদর্শ সন্তান দান করেন অনুরূপ ভাবে সন্তান গ্রহণের পূর্বে যেন আরো দোয়া রয়েছে যেগুলি যেমন আমরা যদি লক্ষ্য করে থাকি আলী হিসালু আসালাম তিনি আল্লাহ রবীলের কাছে বলছেন হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ভালো সন্তান দান করুন আল্লাহ রবুল্লা আলামিন তার দোয়া কবুল করেও তাকে আদর্শ সন্তান দান করলেন দাম্পত্য জীবন শুরু হবে আদর্শ মাকে নিয়ে আদর্শ মাকে নিয়ে দাম্পত্য জীবন শুরু হওয়ার পর এখন যাওয়া পাওয়া হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আদর্শ সন্তান দান করেন এটি হল সন্তান জন্মের পূর্বেই দোয়া করতে হবে আবার যখন সন্তান পেয়ে যাব আমরা পেয়ে যাওয়ার পরেও এই সন্তান এবং সন্তানের মা যেন তারাও ভালো হয় তারা আদর্শবান হয় এটিও আল্লাহ রবাহিনের কাছে একই ভাবে দোয়া করতে হবে সে দোয়াও আল্লাহ কারিমে অন্য আয় সুন্দর ভাবে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রা আলমিন বলেনা হে আমাদের র আমাদেরকে দান করুন মিনাজ আমাদের স্ত্রীদের ক্ষেত্রে এবং সন্তানদের ক্ষেত্রে তাদেরকে এমন আমার স্ত্রী তারা যেন আমার চোখ করে দিতে পারে অর্থাৎ আমার যেন আনুগত্যশীল হয় আমার প্রতি যেন তারা সবসময় আনুগত্যশীল সহনশীল আদর্শবান হয় ওয়াজা আল ইমামা আর আমাদেরকে মোত্তাহিনদের ইমাম হিসেবে আপনি নির্বাচন করুন এভাবেও আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে স্ত্রী ও সন্তান হয়ে যেন আদর্শবান হয় আনুগত্যশীল হয় সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে হবে তাই আসুন প্রিয় বন্ধুরা আমার আমরা আদর্শ সন্তান আমাদেরকে যে পদক্ষেপ গুলি গ্রহণ করতে হবে প্রথম হলো আদর্শ কাছে গ্রহণ করতে হবে দ্বিতীয় এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা যেন আদর্শ সন্তান পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও আকর আনহাম রবিল্লা আলমিন আসসালাম আলাইকুমুল্লাহ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 उंड नम्बर शून्य GB49-ARAY-3-000-8-3-0-1-1-3-2-3-0-1 SORT CODE rate, SWIFT उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि peace tv मेल कर